তিনি বলেন আল্লাহ বলেছেন ও আখিরাতে ইসা ইবনু মারিয়ামের ঘনিষ্ঠতম নবীগণ একে অন্যের বইমাত্রীয় ভাই তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু দিন হলো এক ইব্রাহিম ইবনু তাহমান রহমতুল্লা আলাইহি, আবু হুরাই রাহ রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলেছেন